created with free version for non commercial use সামাজদেরকে হেদায়েত দান করুন আন আবি الله الله عليه وسلم قال لا يمسكن من الخلايب يمينه في الاناء الله تعالى عنه থেকে ধারণ না করে ধারণ না করে মানে স্পর্শ না করে প্রয়োজনে যখন হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা सामान दिए परिष्कार गोसल समय अथवा पेशाबाना परिष्कार करेत्र स्पर्श नजर धारण कर लद्देश हरा कौन पेशाबा साधारण पेशाबे अवस्था लज्जा स्थान हाथ दवार प्रयोजन से ना पेशाबे अवस्था छाड़ा जो क्यों गोसलैं हाथ देते जाहुल नई সাধারণত যেটা ঘটে থাকে সেবেন বাম হাত দিয়ে করবেন ডান হাতে নয় হ্যাঁ ওষুধ লাগাচ্ছেন অনেক সময় মেডিসিন লাগাবার প্রয়োজন হয় মলম লাগাচ্ছেন ডান হাতে নয় বাম হাতে লাগা লজ্জা স্থানে যেখানে লাগাবার বিষয় আছে তাও কি করতে হবে বাম হাত দিয়ে নেই বাম হাত দিয়ে মুসাফা করা ডান হাত ভালো ভালো কাজের জন্য মুসাফা করবেন ডান হাত দিয়ে মিনাল আমি নেহি এবং বাথরুম থেকে বাথরুম থেকে বাথরুম পুরা পুরা করার পরে শৌচ কার্য পুরা করার পরে পেশাব পায়খানা পুরা করার পরে ডান হাত দিয়ে যেন না মুছে তামাশাহ বা মাসাহে মানে মুছা হ্যাঁ না মুছে মানে না পরিষ্কার করে না পরিষ্কার করে তো ডান হাত দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করবেন স্পর্শও করবেন না হাত লাগাবে না এমন কি পরিষ্কারও করবেন না शा छान फॉस फास्कर गोरु महिष ग मुखे लागिए বোতল বা গ্লাস মুখে লাগিয়ে আছেন আর ফাঁস ফাঁস করে ছাড়ছেন তোমার এখন শ্বাস নিতে হবে বা শ্বাস ছাড়তে হবে তাহলে একটু সরিয়ে দেওয়া দাও তারপর শ্বাসটা না আবার খাও এইভাবে কিন্তু ফাঁস ফাঁস করে একবার যে মোক লাগিয়েছেন টানছে টানছেন পানি আর ছাড়ছেন शो शा जाए तो फुक दे अपनी पानी ओटाई पान जो निषेध है पानी वस्तु फुक देने के चा गर था चाय फुक दे पानी फुक देने पानी तो फुक दे जी देखे पड़े आज हलस आ যা আর এক যাব বা পানিটা নষ্ট করবো কিরপন আছে অথবা অলস আছে দেখ ফুক দিচ্ছে আর খরকোটাকে একটু সরিয়ে দিয়ে পানি পান করছে ছোট গিলাস হয়তো হয় না কিন্তু অনেক সময় বালতিতে পানি দেখেছেন না মুখ লাগিয়ে বালতিতে পানি খাচ্ছে ক্যাট করে আরে কোটা চুল আসে দিয়ে একটু ফুঁক দিয়ে দিয়ে সরিয়ে দেওয়া পানি পান করে এরকম অনেকে করে চলবে এগুলো যদি শ্বাস নেওয়া না যায় তো ফুক দেওয়া যাবে পানিতে ভিতর থেকে যে শ্বাসটা বেরিয়ে আসে সেটা দূষিত সেটাতে জীবানো থাকতে পারে হ্যাঁ যার ফলে নবী করিম সাল্লা রহমতুল্লাহ আলমিন আপনার আমার শরীর স্বাস্থ্যের ক্ষতি হোক এটি চাননি চোদ্দশো বছর আগে যখন এসব সায়েন্সের টার্ম কেউ বুঝতো না যে কোনটা যে বাইরে থেকে শ্বাস টানছেন এটা উপকারী আর ভিতর থেকে যেটা বেরিয়ে আসছে অপকারী এসব কথা কেউ বুঝতো না কিন্তু নবীর সাল্লাসাল্লাম বলেছেন তোমরা এরকম করিও না এই জন্য কোরআন ভাবছে যে সব আদেশ নিষেধ গুলি এসছে পালন করার ক্ষেত্রে হেকমত জানার কোন প্রয়োজন নেই বরং বিনা হেকমত যদি আপনি সেগুলি পালন করেন আর একজন ঠিক আছে আপনার মতই আদেশ নিষেধ মানছে কিন্তু না এতে যেহেতু আমার স্বাস্থ্যগত ফায়দা আছে সেজন্য এই কাজটি করছি এতে যেহেতু আমার স্বাস্থ্যের ক্ষতি আছে সেই আমি পানিতে ফুক দিনে বা শ্বাস নি সেই ব্যক্তি নিচক এবারতের উদ্দেশ্যে না একটা হচ্ছে না এই লস আছে সেই জন্য করছি অথবা করছি না তো এমনটা না হয় এতেই মানুষের বলা হয়েছে আদাত এবাদতে পরিণত হয় কখনো আর কখনো এবাদত করে এবাদতে নেকি পাই না কি বুঝলেন আদাত মানে যেগুলি সচরাচর করে যাচ্ছেন অভ্যাসগত বিষয় আপনার ভালো অভ্যাস যে পানি খেতে আর গিয়ে আপনি একবার মুখ লাগিয়ে থাকেন না এক দুটো খেলেন শ্বাসটা ফুলছে তো আবার দূর করলেন আদাত হইতো কিন্তু এবাদতে পরিণত সেটা যদি আপনি নবীশ্বাস অনুগত্য করবো নবশ্বাস নিষেধ করেছেন এভাবে শ্বাস নিতে সেই জন্য করছেন তো নেকি ফেলেন আপনি এবাদত আধাতরে এবার হয়ে গেল আর অনেক সময় এবাদত করেছেন কিন্তু দুনিয়ার যে সুতরাং সেটা শির খেয়ে গেলো হলো না এবাদত করেছেন কিন্তু আপনার তাহলে আপনার এবাদতটা শিরকে পরিণত দুনিয়ার গরোজে আপনি করেছেন দিন শিখেছেন কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েছেন নামাজ পড়ে শিরক হয়ে গেল এবাদত শিরকে পরিণত হইতে পারে আর আদাত অভ্যাসগত জিনিস দুনিয়ার নিছক দুনিয়ার কাজ এবাদতে পরিণত হইতে পারে কিসের ভিত্তিতে নিয়তের ভিত্তিতে ইন্ডাম